সাড়ে নটা এ বাংলাদেশে পিস টিভি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 সুপ্রিয় দর্শক শ্রোতা যারা দূরীয় কাছে বিশ্বের বিভিন্ন অবস্থানে আমাদের আজকের আয়োজন উপভোগ করছেন তাদের সকলকেই জানাচ্ছি আন্তরিক সালাম ও ধন্যবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা হাদিচের কাহিনি यूरणाम सामने पर अनेकगुलो कहनी बर्णना करूप और चित्तर्षक शिक्षण कहनी बर्णना करब जा हजार बचर आगे बनी इसराइल वंशर मध्य एक्न महिला बल्ले संगटित होलब्धि करब जल्लाह सुबाह जा खुशी जाके खुशी ता के तय पर सब चाहते বড় করে চাইব বেশি করেই চাইব আসুন আজকের এই প্রাসঙ্গিক আলোচনায় যারা অংশগ্রহণ করছেন আমাদের বিজ্ঞ আলোচক মন্ডলী রয়েছেন আছেন ডক্টর ডক্টর হাফেজ এবি এম বারাকাতু। আর উপস্থাপনায় আমি জাহাঙ্গীর আলম ইসলাহী সমন্বিত দর্শক শ্রোতা আসুন আমরা প্রথমেই ডক্টর আলহামদুলিল্লাহ রসুল্লাহ ওবাদ ধন্যবাদ সাহেব আজকে যে ঘটনাটি বলছি রসুল্লাহ সাল্লা নিজে এটা বর্ণনা করেছেন তিনি একবার এক বেদুইনের মেহমান হলেন বেদুইনের মেহমান হওয়ার পরে তো মেহমানদারি করার পরে রসুল চলে আসলেন আসার সময় বললেন তুমি আমাদের কাছে আসো বেড়াতে আসো মদিনাতে আমরা যা বলে থাকি যে আসো লোকটি আসার পরে রসুল্লাহ সাল্লাহ আসলাম তাকে বললেন যে সাল হাজা টাকা তোমার কি চাই কিছু বলো লোকটি বলল যে আমার একটি উঠ দরকার যেটা আমাকে বহন করে নিয়ে যাবে আর একটি ছাগি দরকার তো ছাগল দরকার যেতে দুধ পাবো আমার ফ্যামিলির যেটা দুধ হবে রসুল্লাহ সাল্লাহ আসলাম বললেন যে তুমি কি বলি সেলের সে হতে না সাহবাগের বললেন যে ইয়ার রসল আল্লাহ বনিসের সে বিদ্যার কী ঘটনা সেটা আমাদেরকে বলেন বনিসের বিদ্যার ঘটনা হচ্ছে এটা রসুল্লাহাম বললেন মুসাই আল ইসলাম যখন বনিস নিয়ে মিশর থেকে বের হচ্ছিলেন তখন তিনি পথ হারিয়ে ফেলছেন বারবার দেখতে পথ চিনতেন না তখন তিনি বলুন কী ঘটনা ঘটেছে কেন আমি পথ দেখতে পাচ্ছি না তখন আলমরা বলল যে আপনি পথ দেখছেন কারণ আমাদের যেটা মনে হচ্ছে যে ইউসুফ আল ইসলাম আমাদেরকে ওয়াদা নিয়েছিলেন যে যখন তোমরা এখান থেকে বেরিয়ে যাবে আমার তাবুদ আমার হাড়গোড় সব নিয়ে যাবে এখান থেকে আমাদের মিশরে রাখবে না আমাকে বাড়িতে মাগ দিকে নিয়ে যাবে এই শর্তের কারণে সম্ভবত আমরা পথ হারিয়ে ফেলছি এটা শোনার পরে তিনি বললেন যে তাহলে আমাকে ওনার কবর দেখিয়ে দাও যেটা আমি নিয়ে যেতে পারি কবর দেখিয়ে নিয়ে যেতে পারি বললো যে আমরা তো চিনি না তো এক বৃদ্ধা জানে শুধুমাত্র আমাদের বৃদ্ধার কাছে নিয়ে যাওয়া হলো বৃদ্ধা বললো যে একটি শর্ত দিব যে শর্ত দিলে আমি রাজি আছি বলে দিতে সুযোগ পেয়েছে বৃদ্ধা এখন শর্ত নিয়ে সাথে আমাকে দিতে হবে আল্লাহ দেখা যায় তুমি রাজি হুসাই আসাম রাজি হলেন ঠিক আছে বলো বলো যে এখানে একটা ইয়া দেখি যে নিচু জায়গা সেখানে পানি আছে এখানে ওনার কবরটা আছে তো তারা পানি শেষে ফেললো শেষে ফেলে ওনার কবরটা তুলে হাসে আজাম মানে হাড় ঘোর আছে সেটা নিয়ে তারা বেরিয়ে আসতে পারলেন ছেন মেহবান করেছেন হাকম তাজ মস্তাদারকে বর্ণনা করেছেন আর শেখুল আলবানী শাহীটাকে সাহি বলে চোখে তো দেখি তো যেটা মানুষ দেখেনি মানুষ শুনেও নি এবং মানুষের কল্পনার মধ্যে সেটা আসতে পারে না এমনভাবে তৈরি করছেন তাহলে যদি এই হয় আমাদের জান্নাত বা আখিরাতের অবস্থা তাহলে আমরা আল্লাহর কাছে চাওয়ার ক্ষেত্রে একবারে ছোট্ট করে কেন চাইব। যেমন নাকি একটা যেটা বলা হয়েছে যে তোমরা যদি সেটা জান্ন খুব আলাম এবং মাঝখানে সেখানে থাকতে পারছে এই জন্য বলা হয় যে আল্লাহ আসলাত জান্নাত এইভাবে চাওয়ার জন্য বলা হচ্ছে তো সবচেয়ে বড় কথা হচ্ছে যে ভাই আমরা যদি ঠিক মতো চাইতে জানি আমরা যদি আল্লাহকে সন্তুষ্ট করতে পারি তাহলে আল্লাহ রব্বুল আলমিন আমাদের যে কোনো চাওয়া পূরণ করতে সক্ষম হবে এতে কোনো সন্দেহ নেই যেমন ওই যে আখেরুমাইয়া হুল জমিন আন্নার বা আখ রুমাইয়া হুল জন্না সে হাদিসটাও আমাদের সামনে আছে যে ওই বান্দাকে আল্লাপা গাছ দেখালেন বললেন যে আল্লাহ আমাকে একটু কাছে নাও আমি তার থেকে একটু পানি খাবো আমি তার ছায়া গ্রহণ করল কে আর চাইবেনা তো কিছু কেন আর না আবার দেখালেন বললেন যে আর চাইবোনা তো ওই ভালো সর্বশেষ জানিসের আলোকে শিক্ষণীয় বিষয় সম্পর্কে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবো রসুল মূলত চাইতে হবে কি মানুষের কাছে সেটা পর্যন্ত শিখিয়ে দিয়েছেন এবং জান্নাতি যে মানুষের জীবনে চাওয়া পর একমাত্র মানদণ্ড হওয়ার দরকার এটা প্রথমত রসলাম শিক্ষা দিতে চেয়েছেন শুধু মহিলার উদাহরণ শুধু আমার যেন চাই যার কারণে আমরা পাই হাদিস থেকে একজন সাহাবি একটা মেসওয়ার্ক নিয়ে এসে দিয়েছেন তখন বলছেন যে সালমা সীতা তুমি যা মনে করো চাও আমার কাছে তখন সাহাবি বলেছে আস তখন যেন রসালাম বিপাকে পড়ে গেলেন যে কিছু চাইবে আমি সেটা দিব কিন্তু এমন জিনিস চাইলেন সেটা তার হাতে নেই তখন আল্লাহ নবী বললেন জান্নাত পেতে চাইলে আইনি বিকাশ করুন না আমাদের এটা হয় একটু দোয়া করুন না আমাদের এটা পাই ইত্যাদি কিন্তু দেখুন একজন গ্রাম্য মূর্খ ব্যক্তি আসলো আসার পরে মসজিদ নবমীতে ঢুকেই বলছে মূর্খ দুল্লাহ না। আল্লাহ রসুল এমন একটা আমলের কথা আমাকে বলুন সালাত নিয়ে গন্ডগোল হয়েছিল বড় কেরা ধরছিলেন ওই যুবক বেরিয়ে এসে রসুল সাল্লাম কে করলেন অভিযোগ করলেন তখন ডেকে বললেন যে মহাজ তুমি এশার সালাতে পড়লে তোরা আলা পড়বা সোরা গাঁসিয়া পড়বা এত বড় পড়ো না এর ফাঁকে তিনি জিজ্ঞেস করছেন তুমি সালাতের মধ্যে কি করো যুবককে জিজ্ঞেস করছেন তো রাসল সাল্লাম সালামকে উত্তর দিচ্ছেন যে আপনি যেখানে ঘোরাফেরা করেন আপনি যেখানে ঘোরাফেরা করেন আমি তার পাশে ঘোরাফেরা করি মানে আপনি যেমন জান্নাতের আশেপাশে ঘোরাফেরা করেন চিনেন আমিও ঠিক সালাতের মধ্যে জান্নাতটা চাই সবচেয়ে বড় জিনিস হল যে এই হাদিসের মাধ্যমে রসুল্লা সাল্ল সাল্লাম মৌলিক জিনিস জান্নাতের কথা বলেছেন কি পাবো এগুলো করলে রসুল সাল্লাহ সাল্লাম সোজা বললেন আল্না তুমি এটা করো জান্নাত পাবে অন্য কিছুর প্রলোভন দেখার নেই আর জান্নাতমুখী মানুষ যখন হবে তখন তাকুয়াশীল হবে এই মহিলার আর একটা বিষয় পর পারে যে নেক উদ্দেশ্যে দাবি করতে পারে কোনো জিনিস দাবি করতে পারে যে ঠিক আছে এটা আমি করতে চাই আমার জন্য আপনি আমার কাছে বড় আশ্চর্য লাগছে দেখুন মহিলাটা অন্য কিছু চায়নি জি সে মোসা আলি ইসলামের কাছে চাচ্ছে যে আমি তোমার সাথে জান্নাতে থাকতে চাই তাহলে বোঝা গেল যে এই মহিলা একজন ইমানদার ছিলেন তার আগে সেটাই আমরা আমাদের মা বন্ধুরকে সেগুলো বলতে এখান থেকে সেটা তারা শিখে নিতে পারে যে মহিলা জানে যে আল্লাহ রসুল দোয়া করলে সে অনেক কিছু পাবে এর মাধ্যমে যুগেও তারও যেমন বৈশিষ্ট্য ছিল মানুষকে জান্নাত মুখী করা পরিবেশে আমরা উপভোগ করছিলাম আমরা সামান্য সময়ের জন্য একটি ছোট্ট বিরতি নিচ্ছি বিরতির পর আবারও আমরা আলোচনার ধারাবাহিকতায় ফিরে আসবো ইনশাআল্লাহ ততক্ষণ সঙ্গেই থাকুন কতটা ইসলামের সাথে সংগঠন মানবতার কল্যাণের জন্য তারা দেশে বলছে সন্তান পাড়াও অপরদিকে মুসলিম দেশগুলিতে জনসংখ্যা কমানো যায় এর পুরস্কার ঘোষণা উন্নতি সাধনের জন্য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 সেই বিশিষ্ট নীতিমালা যার কারণে ইসলাম সারা বিশ্বে জনপ্রিয় হয়ে উঠেছে দেখুন ইসলামের মৌলিক জ্ঞান পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় শ্রোতা বিরতিকালীন সময়ে সাথে থাকার জন্য ধন্যবাদ অতঃপর আমরা ফিরে আসছি আমাদের আলোচনার পর্বভিত্তিক এই আয়োজনে যেখানে আমরা ছিলাম বন ইসরায়েলের সেই বৃদ্ধা কাহিনী বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলী সাল্লাম আমাদের শোনালেন যে তোমরা তার মতো করে চাইলে না কেন আসুন চাওয়া পাওয়ার ভিত্তিতে আল্লাহ সুবাহ কি দিতে পারেন এবং যারা আল্লাহ আল্লাহাকের পেগম্বার তারা তাদের দোয়ার ভিত্তিতে আল্লাহ হ্যাঁ থেকে যে অনেক কিছু নিজের জন্য বা তার অন্যতের জন্য দিতে পারেন এর হাদিস তা স্পষ্ট প্রমাণ করে আমরা এর শিক্ষণীয় বিষয় আমরা চলে যাচ্ছি ডক্টর জাকারিয়া ধন্যবাদ এখানে গুরুত্বপূর্ণ যে শিক্ষা আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই মহিলা কিন্তু শুধু জান্নার চেয়ে খ্যান্ত হয়নি জান্নার চেয়েছে মুসা আল্লাহ ইসলামের সাথে আল্লা শিখিয়েছেন যেমন শিখিয়েছে আমি ভালোবাসি রসল্লাহাম আমি ভালোবাসি আমি তাদের সাথে থাকতে পারবো তো ওই মহিলা চাওয়া পাওয়া অত্যন্ত উচ্চাঙ্গের ছিল আমাদের এরকম চাইতে হবে আল্লাহ যেন আমাদেরকে মহাম্মুর রসল্লা সাল্লাহলামের সাথে থাকা তো নবীদের সাথে এখানে আরেকটি শিক্ষা আমরা পাই এই ইয়া থেকে যে যদি কোনো করে যায় কোনো করে যায় সে পূরণ করা কিন্তু তাদের অনুসারী ইসলাম যারা হয়ে যায় তৃতীয় আরেকটি জিনিস হচ্ছে এটা কিন্তু বিরোধী নয় সুল্লা সালাম একটা হার ডিগ আসছে শব্দটি এ নিয়ে শেখুল আলবাণী বলতেছেন যে আমি অনেকদিন চিন্তা ছিলাম যে এই শব্দটি কিভাবে আমি মিলাবো তখন তিনি বললেন যে আমি তখন একটা হাদিস পলাম তো সুল্লাহ সাল্লাহ আসালাম যখন মোটা হয়ে গেলেন তখন তামিউদ্দারি রি তিনি বললেন তারা শুধু তুলে নিয়েছেন কবরটা কবরটা তুলে নিয়ে সেটা বায় যে ঘটনা মনে হয় এখান থেকে ইস্তাম করা যায় সেটা হলো এই যে কবর স্থানান্তর করা যায় আগে বা পাশে কবর দিয়েছে যেটা আসলে শরীয়ত কখনো এটাকে অনুমোদন করে না ভুলটা বুঝার পরে কবরটা তুলে অন্যত্র নিয়ে যাবে এটা তো জাবের বিন আবদুল্লা রোজাল এখানে নিয়ে আরেক জায়গায় দাফন করা যায় আর মাকবার দাফন করা এক্ষেত্রে আর একটা জিনিস উল্লেখ করতে পারে একটু শর্ত আছে আসলে সব কবরান্তর করা যাবে না এখানে মুসাই আলাহামের কেন তিনি ইসুফ আল্লাহর এবং তিনি মানছেন কেন মানছেন যেহেতু এখানে এখন আর মোমেনদের জায়গা নয় ইমানদারদের জায়গা নয় ইমানদারদের জায়গাতে এখানে ক্ষতিগ্রস্ত হতে পারে যে এমন পরিবেশ থাকে যে কোনো ইমানদারের কবর সেখানে পরবর্তী আস্তাবল বানাবে বা কিছু অপমানিত হওয়ার সম্ভাবনা তখন শুধু সেটা স্থানান্তর করবে বিনা কারণে এক রাষ্ট্র থেকে আরেক রাষ্ট্র যাবে না আর নবীদের ব্যাপারটা এটা স্পেশালও হতে পারে এটা খুশিও থাকতে পারে শুধু এজন্য আমরা অনেক সময় দেখা যায় কবর একখান থেকে ট্রেনা বিনা কারণে নেবে না আরেকটা জিনিস হচ্ছে কবর স্থানান্তরের মাসাল খুব জরুরি যদি এরকম কিছু হয় যে রাস্তাঘাটে কবর কারণে অনেক সময় হয়ে চলতে হচ্ছে না এবং দাফন করে যাতে করে সিরকের আখড়া এখানে বন্ধ হয়ে যায় এখানে আর বিষয় বলে রাখার দরকার যে সালাম সেখানে গেলেন কিন্তু ওই কবরকে লক্ষ্য করে যে কিছু আয়োজন করতে হবে এই ধরনের কিছু করলেন না তা মনে রাখতে হবে নবী রাসুলগণের কবরের একটা বিষয় ভিন্ন বিষয় হল যে কবরকে লক্ষ্য করে যে কিছু হয় ওই কবরটা হয় বলে হয় না এখানে কবরটা পড়েছিল অনুষ্ঠান করা এমনটা কিছু নদী কাউকে জানতেও দেননি যদি অন্যরাও জানতো তাহলে তো বলতো বুড়ির কথাই বলছি সেটাই বুড়িতে কাজটা করেনি করেনি তাছাড়া আরেকটা জিনিস এখানে প্রমাণ করে যে বনিসাইল মধ্য পুরবতী যারা ছিল তারা কিন্তু ঠিকই কিন্তু কবর এখানে আপনাদের আলোচনার প্রেক্ষিতে আরেকটি জিনিস আমি দর্শকদের উদ্দেশ্যে বলার জন্য প্রয়োজন বোধ করছি সেটা হলো অনেকে মসজিদ নির্মাণ করে যান আর ওসিয়াত করে যান যে মসজিদের পাশে আমার কবর দিও এই ধরনের অনেকেই করতে পারে আপনার মানতে আপনি বাধ্য নন যদি এরকম হয় তার জায়গা থাকে সেখানে কবর দিতে পারে পাশে পাশে কবর দিলে উপকার হবে এটা কিন্তু আমি এর আওয়াজ শুনে কিছু উপকৃত হবে তাহলে এই আকিদা ভুল একটা জিনিস মনে রেখে যে আমাদের দেশে বা যেখানে আমাদের লোকজন আছে তাদের মধ্যে এই একটা প্রবণ সংস্কার চলে আসছে যে এইভাবে একটাকে আস্তে আস্তে সাথে সাথে বিশেষ করে আমরা বলবো এই আখিদাটা আমরা বন্ধ করুন যে আকিদাটা হচ্ছে এই যে আমার মসজিদের পাশে থাকলেই ছিল না ঠিক বনিস প্রথম যুগে যেভাবে কবর কেন্দ্র সংস্কৃতি শুরু হয়েছিল আমাদের এখন শুরু হয়েছিল আমাদের সাহাবাহিক তারা কত মানুষ কত সাহাবি কত জায়গায় মারা গেছে কোথাও তো কোন কবর চিহ্ন পাওয়া যাচ্ছে না কিন্তু তার বিপরীতে এখন চর্চার অভাবেই সত্যিকার দিন কোনটা সেটা বোঝার অভাবে মানুষের প্রমাণিত হয় যে ওই মহিলা কবরটা যে নিয়ে গেলেন মুসাল মহিলা কিন্তু তাকে বাধা দিলেন না সুতরাং যদি এই ধরনের কোন ব্যক্তিকে মুক্ত করার স্বার্থে আসে না কেননা ওখানে তো ওসি ছিল যে যদি কেউ যায় তখন যেন আমার কবরটা সাথে করে নিয়ে যাওয়া হয় না এরপরে ভক্তি দেখা না ওটা তো ভিন্ন কথা দেশের মধ্যে এই প্রবণতা পরিবর্তন করার সুযোগ আছে তারা এই বিষয়টাকে যেন পরিবর্তন করার উদ্যোগ গ্রহণ গ্রহণ করে এখানে কিন্তু কোন সৌধও নির্মাণ করা হয়নি ওই যে কবর জানা হয়নি আমাদের দেশে কিন্তু কবর উপর দেখবেন কিছুক্ষণ পরে বাধাই বাধাই বাধাই যত উঁচু কবর রয়েছে সবগুলোকে একবারে মাটির সঙ্গে মিশে দাও এবং যত ছবি মূর্তি আছে সবগুলো ভেঙে চুরমার করে চুরমার সুতরাং কবর তো আসে না মক্কা মদিনা যেখানে আছে সেখান থেকে কবরকে একেবারে ছাটাই করে মঠের সঙ্গে মিশিয়ে দাও যেন সৌধ নির্মাণ না থাকে আর এটা থাকলে সিরিখের আঁকড়া সময় হয়তো দেখা গেল অনেকে কবর নাই অত কবরও নাই এখানে আমরা যেন বড় করে আমাদের প্রাপ্য তার একেবারে শীর্ষ বিন্দুতে আরোহণ করে আমরা চাই যে আল্লাহ আমি কাছে হয়তো আল্লাহ কবুল করতেও পারেন যদি খলুসিয়ার থাকে আর কবর কেন্দ্রিক যে অপসংস্কৃতি আজকে গোটা বাংলায় গড়ে উঠেছে সুপ্রিয় দর্শক শ্রোতা এর থেকে বাঁচার চেষ্টা করতে হবে কবরকে আজকে আমরা সুরম্য হরম্য প্রাসাদ করে সেখানে খানকা খুলে দিয়ে আজ সেখানে চাই ডাল গরু খাসি নিয়ে মানুষ যাচ্ছে ভক্তি শ্রদ্ধা সেখানে নিবেদন করছে আর কবরবাসীর কাছে মৃত মানুষের কাছে চাচ্ছে মহাজ আল্লাহ আল্লাহর কাছে কানা চাই আসুন আমরা তাহ এবং শিখ সম্পর্কে আমরা জান্নাত চেষ্টা করি মহানাল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন আমলে जकत आईआरण आठचल्लिस नंबर शून्य बारे इमेल कर তার আপন কক্ষ পথে আল্লাহ সু কি আহমদুল্লাহ সব আলোচনা এখানে চলে আসতে পারে সৃষ্টি জগতের মালিক যা মজবুত করে দেবে ইমান কোরআন ও আধুনিক বিজ্ঞান প্রতি সোমবার মঙ্গলবার রাত সাড়ে এগারোটায় বা পুনঃ সম্প্রচার সকাল সাড়ে দশটা